নিষিদ্ধ জঙ্গল অনেক কাল আগে স্কটল্যান্ডে থাকত এক যার ছিল এক মেয়ে নাম জেনেট যাকে সে এই জগতের সবকিছুর থেকে বেশি ভালোবাসত জেনেটের হৃদয় ছিল যেমন সুন্দর তেমন নরম ও কোমল কিন্তু সে ছিল খুব সাহসী নির্ভীক আর অ্যাডভেঞ্চার করতে ভালোবাসত রাজ্যের বাইরেই ছিল জঙ্গলে যাবার এত শখ তোমার কিন্তু জঙ্গলে কেন যেতে পারবো না এটা তো আমাদের রাজ্যের ভেতরেই ঠিক বলেছি আমি আমি জানি না আমি কোনদিন যাইনি ওখানে যদি এই সবই গুজব হয় আমি গাছে কি সুন্দর সুন্দর পাখি দেখেছি আর দেখেছি জঙ্গলের মধ্যে ঘাসের ভেতর অপূর্ব সব লাফিয়ে বেড়াচ্ছে যদি ওখানে কোনো জাদু করতো তাহলে কি এটা পাখিদের আশ্চর্য এবং সুন্দর থেকে ওই জঙ্গলে যায়নি জানে কারণ আমাদের পরিবারের কেউই তো জানে না যে কেন ওখানে যেতে হবে না শোনো না বাবা আমাকে যেতে দাও জানো তো এটা শুধুই একটা ভয় তুমি চির কাল আমাকে রক্ষা করতে পারবে না আমি বড় হয়ে গেছি বাবা ঠিক আছে যদি বিপদজনক কিছু দেখি আমি নিজেই ফিরে আসবো কথা দিলাম সাবধানে থেকে জানো কথা দিলাম বাবা তাই পরের দিন জঙ্গলে গেল খুব সুন্দর সেই জঙ্গল রং বিরঙ্গের পাখি বিশাল বিশাল গাছ প্রজাপতি মতো স্বচ্ছ ঝর্ণা হঠাৎ তার চারপাশের গাছগুলো ভয়ঙ্কর ভাবে কাঁপতে লাগল একটা লতা তাকে বেঁধে ফেলতে চাইল কিন্তু যেমন সময় মতো ডিগবাজি খেয়ে কোনো মতে পেরিয়ে গেল আর তুমি আমার জঙ্গলে কি করছো এই জঙ্গল হলো আমাদের রাজ্যেরই অংশ তাই আমার জিজ্ঞেস করা উচিত যে তুমি কেটাই তোমার সামনে এসে লড়বার যে আড়াল থেকে শাসায় তাকে আমি মোটেই ভয় পাই না তাহলে তো তোমাকে দেখাতেই হয় যে আমি কি করতে পারি হঠাৎ পাতাগুলো ভয়ঙ্কর দেখতে বামনে পরিণত হলো আর তারা হাতে নিয়ে ছুটে এলাকা আর সবাই পালিয়ে গেল একটা বামুনের গোটে আগুন লেগে গেল জ্যানেট সেটা দেখলো সে লাফিয়ে গিয়ে বামুনটাকে হোলে নিয়ে স্বচ্ছ ঝর্ণা জলে ঝামিয়ে তুমি ঠিক আছো তুমি আমার আমি সৌন্দর্য উপভোগ করতে চাই ব্যাস এইটুকুই এর জন্য তোমাকে কথা বলতে হবে সর্দারের সঙ্গে আমি এই জঙ্গলের রক্ষক তুমি এক্ষুনি চলে যাও এই জঙ্গল খুবই ভয়ঙ্কর তুমি কি এই জঙ্গলের রক্ষক তাহলে তো তুমি এর চেন নিশ্চয় তুমি আমাকে পদ দেখিয়ে জঙ্গলটা ঘুরে তো দেখাতেই পারো যতই হোক শুধু ধন্যবাদ বলে কৃতজ্ঞতা জানানোর থেকে কাজ করে দেখানোটাই ভালো ধন্যবাদ তাই আমাকে পদ দেখি ধন্যবাদ জানাও দেখছি যে তুমি আমার কথা শুনবে না আমি তোমাকে ঘুরে দেখাতে রাজি আছি এসো আমার সঙ্গে চ্যামলিন জঙ্গলের সবচেয়ে আশ্চর্য আর সুন্দর জায়গাগুলো দেখালো একটা পাহাড় এমনভাবে ব্লু বেলসে ঢাকা যে মনে হচ্ছে বেগুনি কার্পেট বেছানো সোনালী প্রজাপতির উপত্যকা প্রকৃতির পক্ষীশালা যেখানে পাখিরা এমন মিষ্টি সুরে গান গায় তেমন সুরে জ্যানেট আর কোনো পাখিকে গাইতে শোনেনি অপূর্ব সুন্দর জঙ্গল আর যত তুমি দেখাবে মনে হবে যেন আর কি দেখার পাখি থেকে গেল জ্যানেট রোজ সেখানে যেতে শুরু করলো আর ট্যামলেন তাকে ঘোরাবার জন্যে সময় মতো প্রস্তুত যত দিন যেতে লাগলো তাদের বন্ধুত্ব গভীর হলো এক সাথে দুজনে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে বনভোজন করে নৌকো চড়ে হাসা করে ঝগড়া করে দুজনের এই কয়েক মাসের আলাপ পরিচয় বন্ধুত্ব শেষ পর্যন্ত পরিণত হল ভালোবাসায় কিন্তু জ্যানেটের সবসময় মনে হতো যে ট্যামলিন খুব দুঃখী আর এই দিন তার মন খারাপ ছিল রোজকার থেকে অনেক বেশি কি হয়েছে তোমার সখা এত কেন তোমায়? আচ্ছা আমার কেমন লাগে তাই নিয়ে তুমি তোমাকে আমি ভালোবাসি তাই বুঝে এতদিনে তুমি একবারও আমার কথা আমার জীবনের কথা জানতে চাওনি কিভাবে আমি বামন রানীর জঙ্গলরক্ষীর এই দূরভি জীবনটা পেলাম তুমি কি জানো আমি ও মানুষ ছিলাম কে আমি যখন খুব ছোট তখন বাবা মা মারা যায় আমার তাদের কথা মনেও নেই আমি খুবই দুঃখিত আমার ঠাকুরদার কাছে আমি মানুষ হয়েছি অনেক বছর পরে আমরা দাদুর কিছু বন্ধু তাদের আমি সবার থেকে অনেকটা পিছিয়ে পড়ি আমি জানি না কখন জানি না কোথায় আমি ঘুমিয়ে পড়ি যখন ঘুম ভাঙে দেখি আমি এই অদ্ভুত দেশে বামন রানীর দেশে আর তারপর আমি পরিণত হয়েছি এই রূপে যখন ঘুমিয়ে পড়ি সে আমায় চুরি করে নিয়ে আসে তখন থেকে জানি না যে কত শত বছর কেটে গেছে আমি দিনের বেলা এই জঙ্গল রক্ষা করি আর অন্ধকার হলে আবার আমি বামন রানীর সেই দেশে ফিরে যাই আমিও তোমাকে ভালোবাসি জ্যানেট কিন্তু তুমি আর আমি এক হতে পারবো না এটা হতে দিতে পারি না कथा दि कहले जानेट आमी আমার আমি বছরের মধ্যে একবারই মাত্র আসে সমস্ত পুরি বন্ধুরা এখান থেকে যাবে ভূতলে তোমাকে মাঝরাতে আসতে হবে জঙ্গলের পাশের রাস্তায় পরিবাহিনীর জন্য অপেক্ষা করতে হবে তারা তিনটে দলে ভাগ করে আসবে দুটো দলকে তুমি চলে যেতে দেবে আমি থাকব তৃতীয় দলে সাদা ঘোড়ার পিঠে আমার কপালে সোনার বলয় থাকবে তুমি ছুটে আমার কাছে এসে আমার ঘোড়াটার টেনে আমাকে ধরে থাকবে যাই ঘটুক না কেন আমাকে কিছুতেই ছাড়বে না তাহলেই ওই জাদু খণ্ডন করা যাবে আমি তাই করব তাই পরের রাতে জ্যানেট জঙ্গলের পাশের রাস্তায় গিয়ে অপেক্ষা করে রইল ঠিক মাঝরাতের পরে সে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল দূর থেকে দেখল করিদের প্রথম দলটা এগিয়ে আসছে জ্যানেট তাদের চলে যেতে দিল পরের যাত্রী দলটা এলো জ্যানেট তাদেরও চলে যেতে দিল কিন্তু বুঝতে পারল যে ঘোড়াগুলো খুব জোরে ছুটছে তাই কোনোভাবেই সে ট্যামলেনের ঘোড়ার সঙ্গে পেরে উঠবে না তাই সে গাছে উঠে একটা শক্তপোক্ত লতা যখন তৃতীয় দলটা এগিয়ে এলো সে ঘোড়া রাস্তা পেরিয়ে যাবে বামুন পরিদের রানী তাকে দেখতে পেল ট্যামলিন তোমার এত সাহসটি করে হলো শুনি এক মানবী হয়ে বামুনের সঙ্গে প্রেম করছো তুমি চলে যাও এখান থেকে ভালোবাসা ভেদাভেদ করে না খুব ভালো কথা দেখি কত শক্তি আছে হাত থেকে পড়ে যায় আর কি কিন্তু সে কোনো মতে তাকে ধরে রইল তারপর রানী ট্যামলিনকে পরিণত করলো এক বিষাক্ত সাপে যে জ্যানেটের শরীর বেয়ে উঠতে লাগলো কিন্তু তবু সে তাকে ধরে রাখলো রানি টামলেন কে পরিণত করল জ্বলন্ত অঙ্গারে যন্ত্রণায় চিৎকার ওকে মুক্ত করতে যে পরীক্ষায় যন্ত্রণায় কেঁদে ফেললো আর যেই তার চোখের জল অঙ্গারকে ছো তেমনি আগুন নিভে গেল এসব কি হচ্ছে আগুন কি করে নিভে গেল রাজ্যের এই জঙ্গলে আপনাকে স্বাগত জানায় কিন্তু শত্রু না বন্ধুর মতো কি আমরা থাকতে পারি না এখানে মানুষ আর বামন একসাথে মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কথাটা বামুন পুরানীর হজম করতে বেশ কষ্টই হচ্ছিল সে ঘোড়ায় চেপে চুপচাপ চলে গেল আর কোনো দিন ফিরে এলো না জ্যানেট আর ট্যামলিনের বিয়ে হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল বামুন পরী রানী চলে যাওয়ায় রাজ্যের প্রজারা এখন নির্ভয়ে ওই জঙ্গলে বেড়াতে যায় বনভোজন করে তাদের পরিবার নিয়ে কিন্তু নিয়মিত সেখানে যায় জ্যানেট আর ট্যামলেন